সালামা ইবনু আকওয়ার রাজহন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাই সাল্লাম এর কোনও এক সফরে মুশ্রিকদের জনৈক গুপ্তচর তার নিকট এল এবং তার সাহাবিগণের সঙ্গে বসে কথাবার্তা বলতে লাগল ও কিছুক্ষণ পর চলে গেল তখন নাবী সাল্লাহু আলাইস্লাম বলেন তাকে খুঁজে আনো এবং হত্যা করো নাবী সাল্লাহু আল্লাম তার মালপত্র হত্যাকারীকে প্রদান করলেন